আইসর অদিল্লাহ তালাহত বর্ণিত যেদিন সূর্যগ্রহণ হল সেদিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সালাতে দাঁড়ালেন অতপর তাকবির বললেন এবং দীর্ঘ কিরাত পাঠ করলেন অতপর দীর্ঘ রুকু করলেন অতপর তিনি মাথা উঠালেন এবং বললেন স্বামী আল্লাহমান হামিদা এবং তিনি আগের মতো দাঁড়ালেন আর দীর্ঘ কিরাত পাঠ করলেন কিন্তু তা প্রথম কিরাত থেকে কম ছিল অতপর তিনি দীর্ঘক্ষণ রুকু করলেন কিন্তু তা প্রথম রাকাতের চেয়ে কম ছিল অতপর তিনি দীর্ঘ সাজদা করলেন তিনি শেষ রাখাতে ওই রকম করলেন পরে সালাম ফেরালেন এব সময় সূর্য উজ্জ্বল হয়ে গেছে তখন তিনি মানুষের উদ্দেশ্যে ক্ষুদ্বা দিলেন তিনি সূর্য ও চন্দ্রগ্রহণ সম্পর্কে বললেন অবশ্যই এ দুটি আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে দুটো নিদর্শন কারো মৃত্যু ও জন্মের কারণে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হয় না অতএব যখনই তোমরা তা ঘুরতে দেখবে তখনই সালাতে ভয়ভীতি নিয়ে লিপ্ত হবে